لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره واحمده من يذني عليه وانا بالله من شرور انفسنا ومن تقلبات اعمالنا نيا لله كلام من لا لا وَمَنْ يُبْلِيْتَ لَا آدِيَ لَهِ وَنَجْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاحْذَهُ لَا سَيْتَ لَهِ وَنَجْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ربارة وسلل أما بعد فنعوذ بالله من السيطان ودينه بالله الرحمن إنا أعرضنا الأمانة على السماوات والأرض والزدال فأبينا أن يهللناها وأشفقنا منها وعملها المنسان إنه كان ظلوما جهولا يُعَذْبَ اللَّهُ الْمُنَابِسُونَ وَالْمُنَابِقَاتِ وَالْمُسْرِكُونَ وَالْمُسْرِكَاتِ وَيَتُوبَ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا وقال النبي صلى الله عليه وسلم آية في سلاف وإن صام وصل واضعام أنه مطل إذا حج فتدف وإذا وعد أخلف وإذا أت من أخار أو قال النبي صلى الله আর নেই ইঞ্জিনাম আল্লাহুল আমাদেরকে প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব দিয়েছেন সেটা आते के मान हासिल कर गुरुत्वपूर्ण विषय उमान गुरुण गुरुण आलेथ उमान, आलेथ उमान जो कार हासिल जन्म जाना मुक्ति जद शि भोग हूं ना क्या दान्ड मुक्ति যে ইমানের মধ্যে নিফাস আর সিরিক নিশানো নদে স্ত্রিক নেই যেই ইমানের মধ্যে নিফাস নেই নিফাস মানে যেটাকে আমরা মনাতে বলি এই দুটা জিনিসের বিস্তরণ না থাকে তো সেটাকে বলা হয় বিশুদ্ধ আল্লাহর সাথে সাক্ষাৎ কংগ্রেস কংগ্রেস সেখানে আল্লাহর আল আমি এই উন্মতের তিনটা হাজিয়া লাদ করেছিলেন মেহারাজ যার প্রশংসায় এইটিহাবার হাদিব তোমার কোন উন্মত যদি খালেদ ইমান আনতে পারে করতে পারে ভালের কিমান আনতে হবে এবং সে বিশ্বাস ত্যাগ করা পর্যন্ত বৈঠক থাকতে হবে কালে কিমান আবে আমার নজর পূজা করতে হবে তিন দল দুই নক রে আলে এবং এরপর মৃত্যু পর্যন্ত কায় থাকবে তাতে তো লক্ষ্য তো বলা হয় সেখানে আল্লাহ করা আল্লাহ খাতে কাউকে খরিদ করা মানল ইবাদ আল্লাহর সাথে খান বাজারে ইমানে ইমান আর কোনোদিন কাজে লাগবে না কালে না পড়ে ঠিক না করে তার নামাজারের মানুষ পারলারের চিন্তা আয়া দ্বারা প্রমাণিত ইন্দী যারা আল্লাহ ছাড়া অন্নতাওকে ডাকে অন্নতাওকে ডাকে তার পরামর্শ বলা আছে আমি এবার অন্যটা অংশে ডাকে মানে আল্লাহ ইবাদ দুটো অংশ আছে প্রথম অংশে বলা হয়েছে দ্বিতীয় অংশে আল্লাহকে ডাকা ইবাদত বলা হয়েছে আল্লাহকে ডাকা দ্বিতীয় অংশে ফেরে ইবাদত আল্লাহকে দেখা পাওয়া বিবাদন হয়ে গেল ইবাদক আল্লাহ ইয়া নদী বলে দূরে বসে বসে ইয়া নদী ইয়া আল্লাহ বলা হয়ত ইয়া নদী বললো এটা আল্লাহ ছিল সে অতুলের বলেন নাই লম্লার সেনার আমার এবার তিনি আমি একটা নমুনা পেশ করলাম যে আংলার ছেলে পক্ষে মাছ চেয়েছেন লো না চিন্তা আর আল্লাভ আসছে আল্লাহ বলেন আমার আমি কাউকে কিছুটা জানাই দিব আল্লাহ তখন জানাই দিলেন তখন আর বলা যাবে না সে জানেন ওরা তো জানেন জানলে বলা তাকে বলা হয় আগে হাজার ঘটনা হাবি পড়াই হাজার হাবি জিজ্ঞেস করলেন কেন কে গায়ে জানলে জিজ্ঞাসা করা হাজির জানি না তারা বলতে আমি সবাই মধ্যে আমি বলি ভিতর কি বুঝবি হুজুর আলোচনা খুবই নারাজ হল কি করিস আমি তোমার নামে আল্লা চিকাটা মনে করতে হবে আল্লাহ চাকরি না হলে কেমন যা হাজার আপনার চাকরির আল্লাহ চাকরি করে টাকা পাওয়া যাবে টাকা খাইতে পারবে খাওয়াই আনু ধীরে ছিল নেফাত নিয়ে ওনা গবিনি নেফাত কত ইমান লাগে এর কথা করতে পারবে না নেফাত করতে পারবে আমার নেফাত আছে কিনা আমি বলবো એટલે বয়ান করতে গেলে কথা দিয়ে পারবো আর কত নেফাত বলা অন্তরের ভিতরে ইসলামের ব্যাপারে নির্দেশ তুমি শিখেলে আমি বলি তলে আর বুঝা জন্মগণের সমর্থন করার জন্যে বসে মোটামুটি মোটামুটি তোমার অন্তরে যখন ইসলামের প্রতি বিশ্বাস আছে সমর্থন তোমার জন্য ইসলামের পক্ষে বসে তো এখানে মোদার আসল শোনা থেকে এটা উপ ইসলাম অন্তরে ইসলামের আপত্তি থেকে এটা আমি বছর প্রত্যেকটা গোপন জিনিসের জন্য আল্লাহ আলাগত লেগেছে আলাগত দিয়ে আপনার চেহারা গাড়ি আছে আলামত আল্লাহ আলাগত আপনার তার মানে খোদা না থাক্তা হিন্দুরা বলার জন্য আলাদা থাকা অনারতে আছে কিনা নীসাল আলাদা বলে আলাদা বলেন হাতে যদি ওই লোকটা আবাজ পড়ে ওই লোকটা উদার আছে এবং সে দাবি করে আমি একজন পুতুল এই কথা দাবি করা সত্ত্বেও তার ভিতরে মোটাফেকের স্বভাব পাওয়া এই না করে তো একদিন হইতে পারে তাকে একদম অরিজিনাল মোনাফেক মেনে দিলেন স্বভাব খবর একদিনে ওইটা হয় না কিন্তু আস্তে আস্তে ওইদিকে গড়ায় যেমন এক হাতি তোমরা বাম হাত দিয়ে খেও না বাম হাত দিয়ে খায় মানা করা হয় একদিন ফিল্টার সাইটানের মতো হয়ে গেছে কারণে আল্লাহ হুকুম করা করতে পারে না আগে শনি এর পর্যন্ত যাই ছিল ওই চিন্তা ইবাদ চিন্তা না যায় সম্মান প্রদর্শনের চিন্তা কিন্তু আমাদের এই ধর্ম শেষ আর নতুন কোন আসবে না যাতে যত রাস্তা দিয়ে পুকুর ছেড়ে ঢুকতে পারে এগুলো টোটাল বন্ধ করে দেওয়া বন্ধ করে দেওয়া এই আমাদের আগের সঙ্গে সম্মানের জন্য দায়ে থাকা সত্ত্বেও এই ছড়িয়ে হারান করে দেওয়া আল্লাহ রসুল বলেছেন আমার শরীরে আল্লাহ দেখিত কাউকে চিন্তা করার অনুভূতি থাকলে মহিলাদেরকে বলতো তোমার স্বামীকে আমি সেটা করে সম্মান সেখানে আজকে মনে গামসা লাগাই অধিকার অধিকার দায়িত্ব যায় অধিকার হাঁকা দেয় করি করতে তো তাই ডেলি আধ ঘন্টা এর মধ্যে এক মিনিট নিজে কাজ করতে পারবে বিক্রি করছে দেবতী নিজের কর দায়িত্ব ফাঁকি দাও তো বেতন হালাও অধিকার আদেশ তুমি তোমার স্থানিক আদেশ তোমার অধিকার কথা এইখানে আমি তো বলতেছিলাম আল্লাহ বলতে একটা লোক নামাজ পড়েন এরপরে যদি করে গুলো থাকে তার মধ্যে সাথে সাথে তাকে মনে বলা হবে না নিলে যদি বিদ্বেষ থাকে সাথে সাথে বলা যায় আর বিলে যদি নির্দেশ না লাগে তো আপাতত এখন হবে আছে নিদর্শন আছে না করো তো আস্তে আস্তে তোমার তো ওগারে নিয়ে যাব মোনাফেদের ওই পৌঁছায় আলালত পরিচা কর মুসলমান মধ্যে আমি এই প্রথম দুই অংশ নিয়ে আলোচনা করেছি যেটা হাত যখন কথা বলে করি সমাজের কিছু নিচ্ছা এরকম আছে যেটা আমরা মনে করি না নিচ্ছা না করিচ্ছি মেডিকেল সার্টিফিকেট একজনের পক্ষে হ্যাঁ সুপারিশ করি অত জানি না তার কথা কথা এই কারণে অনেক কিছু মিথ্যা আমাদের আসে মিথ্যা কিন্তু আমরা নিশ্চয় মনে করি উল্টা মনে করি যে আমি এই রক্ত সুপারিশ করলাম চাকরিটা হয়ে গেল তো আমি একটু সবাই উচিত স্বভাবে রাজি হয়েছিলাম মিথ্যা সুপারিশ করে আমি মুনাভেগের সবালও আপনাদের ফির পাওয়া যায় করিয়া বলে মুনা করে কাউকে স্বীকার করতে আপনাকে বলবো কাউকে আপনাকে উপকার করতে বলা যায় তারা যেহেতু আবু জাহালের কাছে অর্ডার করে আছে তারা ওনার সাথে দিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল যে কারণেকারী সন্ধ্যা ছিল তাদেরকে অনুমতি দিলেন হাদ আল্লা করতে তোমার সাথে অর্থাৎ করতে পারি আল্লাহ নারাজ হয়ে যাবে ওই জেহাদের কোন অর্থ থাকবে ওই জেহাদের কোন বলা হয়েছে বছর তোমার নিজের আস্তাকে আলোচ করেছিলাম ওনা থেকে তীর্থ আদালতে নেই ওয়াটা ভঙ্গ করে অর্থনৈতিক নিয়ে রক্ষা করা আর ওজন করা। ওয়াদা ধর্ম করলায় কমি না হবে বক্রিম হবে কিন্তু বোনাসের আলাপত হবে বোনের আলাপের জন্য ওয়াদা করার সবাই ধর্ম করা ইচ্ছা তো ওয়াদা রাখার পর কত জরুরি এই টাকার আগে গত হাদিস চলেছে না রুদ্রল এমন ছেলে এমন হলো পাপ অনুমতি দিলেন দাম দেয় অত্যাচার করেন এখানে আমি এখানে আপনাকে পৌঁছাই দিয়েছেন দেখায় ওই লোকটা ভুলে গেছে তিন দিন পরে মনে হয়েছে কিন্তু ওই জায়গা ছাড়ার নাই ওই লোকটা বলে গেছে বুধ আসেন থাকবে ট্যাক্সি আসতে নিরাপত্তা অঙ্গীকার যে জানতে পারবেন তা অক্ষারে দিতে হবে এগুলো ঘটনা শোনান ব্যাপক যিনি ব্যাপক আপনি একটা দেশে বাস করেন বা আর একটা ভিতা নিয়ে গেলেন তাই এই সমস্ত দেশ মুসলমানরা চাল তা কাফেরা পরিচালনা করুন এদেশে আপনি বাস করেন বা যে দেশের ওই দেশের বৈধ আইন আপনাকে নামত ওই দেশের নাগরিক হওয়ার অর্থ হল আমি অঙ্গীকার করলাম আপনার দেশের আইন লঙ্ঘন করবো আপনার দেশে থাকবো আইন মেনে থাকবো তাই ওই দেশ কাতার আছে বাংতে হবে যেটা আল্লাহর আইনের সাথে সংঘর্ষ হয় এইখানে দুনিয়ার কাউকে আনতে বলা হয় কাউকে সেটা মানার কোন আদার আমরা কারোর সাথে হোক হোক তার বইভ হয়তে তা না হলে এটা অহদেহ করতে সামিল আমি একটা উদাহরণ তার প্রতি ইঙ্গিত করছিলাম উদাহরণ সেটা লাল বাতি করলে আপনাকে শান্ত হচ্ছে এই দেশে যখন আপনি বসবাস করেন এটা মানা সনিয়াসের দৃষ্টিতে আপনার উপরে অধিক যদি এই আইন না মানেন তাই কোন এক্সিডেন্ট হোক বা না হোক আপনি এই আইনটা অন্য কোন আইনের সাথে সংঘর্ষ করবেন মান্তার জন্য করছে কোরআনের কোন আয়সের বিরুদ্ধে না আদেশের কোন বিরুদ্ধে না মেনে চলে গেলেন খুব আহ পাক্কা ড্রাইভার प्रशंसा करना पाओ गए गाड़ी पार्किंग मानस আইন লঙ্ঘন করলেন সরকার আইন সরিয়ত রয়েছে সরিয়াস করলেন মানুষের কষ্ট দেওয়া হার মোষাভাবি খেলা খেলে করে বেকার গায়ে বিভিন্ন ফিল দেখি কথা উনি যে মানুষ ধাক্কা ধাক্কি করেছে হয়ে পড়তেছে তারা মোটামুটি মানুষকে কষ্ট না দেওয়া খরচ মুস্তাহা করার মুস্তাহা কোন তুমি করে উস্তাহাদ মানুষকে কষ্ট না দেওয়া মুস্তফা করা আদায় করবে যা বুঝতে পারছ এক নম্বর আগে সাবনী রাস্তার তুলে আপনারে ডেঙ্গে ডেঙ্গে আসতেছি গত শতাব্দীর বুদ্ধি বল রাস্তা বাড়ি শ্রাবণী রাস্তা তুলে ভাই তুমি কি বলছিস ধরুন বললে মানুষ তো বলো না শিকাইছে তোমাকে আপনারা লক্ষ্য করছেন তোমার পরে এখানে মাস্টার মাস্টার তালিম হয় কিন্তু কষ্ট মোসামা করার জন্য আমার ডাই কষ্ট হয় লাইনটা করা হয় কোনো মোটা হয় সাংঘাতিক ব্যাপার আপনারা লেখা আদাবুল মার বাংলা মানুষের টাকা নেই জানে যে লোকটা আরাম করছে অনেকে রিস আমার সত্যি দেয়নি জরুরত আপনার আপনি রিসপন্স দেবেন কেন জরুরত আপনার আপনি নিঃশ করে বসে লিলে কিন্তু থাকা দরকার রোচন করছেন মুসলমান বলা কারণ না মুসলমান আমি করতে গেলাম আপস থেকে আমাদের পর্যন্ত দেখা যাবে হাজারো লোক শুনি আছে এরকম আছে যে আমাদের বুঝুর হো একটা জন্ম হয় মানুষ পাই আবার বলে দেখে তা হয়েছে না বাড়িওয়ালা যা কিছু আশি কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে কাটা মানুষ নিয়ে আছে বলতে পারবেন কিন্তু পরে প্রেক্ষা মানুষ আলাদা দেবে লোক থাকতে পারে তারা অপ্রস্তুত থাকতে পারে কাউকে অপ্রস্তুত করা কেন অনুমতি ঢুকতে বলা হয়েছে জানোয়া বলবে আল্লাহ সকাল তো আমার কাছিলাম যে গাড়ি পার্কিং করে মানুষকে কষ্ট দিলেন এটা সরিয়ে কষ্ট বই ভাই হাতির সংগঠন করে না সে সব আইন মানতে হবে তাই তাহার তাহার রাষ্ট্র গত শতাব্দীর তিনি মুদ্রার দিন ইংরেজদের আড্ডার দিন ইংরেজদের দাদাই বা মুসলমান হ্যাঁ সেই সংগঠনের আইন উনি কিভাবে গত শতাব্দীর মুদ্রার সেটি তখন এর বেশি হলে আপনাকে বা আসতে পারে কোথাও এসেছেন ওনার নাম রোজন করার লাইনে দাঁড়াই পাবলিকের সাথে দাঁড়াই শ্রেষ্ঠ আলেন গভর্নমেন্ট প্রধানমন্ত্রী লাইনে দাঁড়াই পাবলিকে আমার মালটা তো কোন দা তার থেকে কিছু বেশি হবে ওজন করে দেওয়ার জন্য আমি দাঁড়াই আপনার তো লাগবে না আপনি না আপনার জন্য কি হবে আমি তো সে কথা কোন অসুবিধা নেই বললাম আপনি একটা করার না বলো অবক পর্যন্ত আমি তো আরো সামনে যাবো কোথায় যাবে আমি তো আল্লাহ যাব আমার সাথে আল্লাহ ফিরে যেতে হবে আমার তাই এত যেগুলো কোরআন না তোমার পরবর্তী কিছাইতে পারবে না সেটা আমাকে দিয়ে দিতে হবে তুমি তার কথায় এবং চিন্তা করেন উনি তাদেরকে অনুমতি দিচ্ছিলেন খেলাভাগ দিচ্ছিলেন তুমিও লোকদেরকে মোহা নিয়ে চিকিৎসা করতে পারো তারা তার খেলাভাগ দিচ্ছেন না ওনারা শোনাচ্ছি তার একজন আশ্রব ওনার খবাসে সাক্ষাৎ করতে বাচ্চা নিয়ে আলোচনা করতে চাই কোথায় আপনার ছেলে কি করছেন তেরো বছর সারানন্দির আপনার ছেলে বলেন যে রেল কাগজ তো বারো বছর নিষ্পত্তিতে থাকলে পাশ আর বারো পার হয়ে গেলে হাত পাওয়া যেন বাড়ে নাই তো এই জন্য বলে আইনের মধ্যে কোনো দেখা তো নেই ব্যক্তি ফটো বলে পয়সাটা মাতাইলা আপনি পয়সাটা যদি খাইবা খারাপ কোন কাপড় লাগাই না আমার কাপড়টা আরাম তারপর তিনি বললেন আমি তো গায়ের দাঁড়ি না তোমাদের আমি ইজাজামাজ বাতিল করে কোরআন হাতির সাথে সংঘর্ষিক না সেটা লঙ্ঘন করতে বইটা বাদে মানতে হবে আর যেরকম পানীয়দের সাথে মিল খায় না সেখানে বলা মানতে ভালো घूर दरकार के फाँची दिल्ली दिल पर है साथिया मेले ना मेले ना जेम ग आयुक्त সেটা আইন পর্যন্ত কেউ পরিবর্তন করে না যে কোনো গভর্নমেন্ট যায় হ্যাঁ এই জমানোর কতগুলো পাঠ করে হাইকোর্টে কথা করল কত আন্দোলন হলো? হ্যাঁ আর এক ইসলামী মূল্যবোধের নামে আমি না বলি সবিত ফতোয়া আমি মুক্তি আমার প্রবাহ বয়ানই দিচ্ছেন ওই আইন তালুকের ফল আমি না বয়েন আমার সব বয়ান করছে दो माना जाए रास्ते चिंता है এখন তারা করবে না বলে তিনটা না একটা লাখ পড়বে একদম একটা কিতাব আছে যেখানে সব আমাদের মাঝখানে দরিয়ে থাকবে সেই কিতাবটা বেড়ে গেছে আজকে আনা যারা দলিলিত আল হাজির দেখা দেখা হয় তারা বলে তোমাদের নামাজ সেই তথাকথিত আলহাদটা বলে মহিলা পুরুষের একই রাজা বলে বাস্তব করে তিনটা লাখে একটা লাখ তারা আগে আট টাকা পর এখন ধর হ্যাঁ এই যে এখন কংগ্রেস আয়া এটা নব্বই দিন সেটা স্থগিত থাকে এর মধ্যে চ্যারমেন্ট সব চেষ্টা করলেন যে তাদের গল্প মেটাইতে পারে কিনা যে মেটাইতে পারে তাহলে উঠে আর সব চেষ্টা করে না পারলে তখন বলবে নাম পারিবারিক এটা ফোর হাতের সাথে সাংঘর্ষিক গভেট আই করতে পারবো গভর্নমেন্ট আই করতে পারবো নিশ্চয় সরাসরি তার লাগবে শাস্তি দেওয়া হবে না বলবে বলবে তাল দিয়ে দাও যদি গিয়ে আইন করতে হয় তাহলে তালাক আগে করতে হবে তালাক দেওয়ার পরে আপনি আটটাই রাখবেন সেটা হবে पारिवारिका सत्य पा जाए स्वामी पागल हो गुद्देग दुरव्यवहार करलो दिवस तो शनि आमी स्त्री के নিজের রক্তের উপরে তালাক গ্রহণের পাওয়ার দিতে পারে স্বামী স্ত্রীকে নিজের উপরে তালাক গ্রহণের পাওয়ার দিতে পারে উদ্দেশ্য হয়ে যায় পাগল হয়ে যায় হ্যাঁ হয়ে যায় পুরুষত্বহীন হয়ে যায় শাহিন্দা তো গ্রহণ করতে পারো এটা কিন্তু এই কমপ্লেন দিতে পারে স্ত্রী এরকম পরিস্থিতিতে তালাক দিতে পারবকে তালাক দেওয়ার কোন অবস্থা নেই অবস্থাতে না আমি বুদ্ধানন্দ একটা উদাহরণ দিই বাংলাতে শব্দ আছে ঋতু বসু গর্ব বসু শব্দ আছে এই শব্দটা কি পুরুষের উপরে পর্যন্ত হয়তী এটা যেরকম পর্যন্ত হয় না কোন অবস্থা ঠিক হয় আমাদের সব মেধা হ্যাঁ মহিলাকে নোটিশ করে যে তোমার সাথে আমার নির্বিলা না তোমার কাছে তালাক নির্মিলা তাহলে এটা পথে নিয়ে গেলে যন্ত তালাক হয়ে গেছে হাজর কোআই সাব লাগতে পারো তালা গায় পরিার্থে কিন্তু পেটা হয় নাই কিছু হয় আমি অধিকার দিলে যদি ক্ষমতা পাওয়া যায় ক্ষমতার পাওয়া যায় তো কম্পোন যায় না বিরুদ্ধে ছয়ে গেছে অভিযুক্ত হয়ে সব হয়েছে এই ক্ষমতা পাওয়া গেলে ওই পাওয়ার বলেন তিনি বলেন যে ওই কাবিননামা পাওয়ার বলেন আমি নিজের নথির উপরে নিজের উপরে তারা গ্রহণ করিলাম এটা কি গেল আমি তো না রাখলাম এটা দেখা এটা দেখা আমি একটু নমুনা দেশ করলাম যে গভর্নমেন্টের আছে মেলে দাঁড়া থাকতে বা পরে গেল নাতিদেরকে করিয়াতে হ্যাঁ যদি পুরো হিসেবে নেই অন্যভাবে যাওয়ার ব্যবস্থা করি একটা লোক থেকে মাল পাওয়া বিশ্ব ব্যক্তি থেকে মাল পাওয়ার কয়েকটা রাস্তা আছে একটা হল জমির আর একটা হলো আর একটা হলো জমির আর হার আর একটা হলো আর একটা হলো পাঁচ লাইনে মাল পাওয়া একটা লাইন দাদাই এই ছেলেদের বাপের অংশ থেকে বেশি পেতে পারে একটা লাইন বন্ধ করছে আর ত্যাটে ঘুরছে আর দাদা আর এক দাদা দাদা আর দাদা আমরা তোমার মারু করছে আমি কি করতে পারি আরে বাড়লো তাই ওই একটা বন্ধ বাহারুক কোথায় বলছে আয়ুব খান এটা বোঝে নেই বোঝা হ্যা ওরা মারু হয়ে গেল ওরা হচ্ছে বাপের অংশ তো আইন করি এই আইনটা এখনো আইন আছে যেগুলো ফরিয়াতের সাথে মিল খায় এই সুন্দরবন থেকে চাষ কাটতে গেলে গভর্নমেন্ট আগে টাকা দিতে হয় খায় বিভিন্ন নদী খাল যে নিলে দেয় সেই মাছ করতে পারবে আর কেউ পারবে না অসুস্থ হয়ে নদী গভর্নমেন্ট কাছে এইরকম কিছু চলে আছে গভর্নমেন্টের আইনটা ঠিক ডিউটি ইনকাম ট্যাক্স এগুলো সরিয়েছে আইনের সাথে সংঘর্ষ ঠিক সেইগুলো ব্যাপারে আল্লাহ তারা বলতেছে যে আল্লাহ যেগুলো খেলা আমরা বইটা হলে আমাদের নাম করে যাবে বোন দপ্তরের মধ্যে তো আজকে পর্যন্ত ওই হাবি দ্বিতীয় অংশের ব্যাখ্যা হবে তৃতীয় অংশটা হয়ে গেল যখন তার কাছে আমারও দেখা হয় তো সে আমার মতো খেয়াল এটা আমরা কি খেয়াল আছে আমরা অর্থ দিলে আমার হবে কিন্তু ব্যাপক আল্লাহ তালা প্রকৃতি দিলে সামনের কোনো দুবাই ওই তৃতীয় ব্যাখ্যা ইনকাম হবে আল্লাহ তালা আমাদের সকলকে হ্যাঁ এই মোদাফেকেরা আলামত থেকে বেঁচে থাকার কৌভিজ্দান করেন ই না বর্ষাকারও সৌভিক